সম্মানিত উপস্থিতি দিন বাইবের শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে আল্লাহবুল আলমিনের তাকু অবলম্বন করার উপদেশ দিচ্ছি অগস্য বানতালা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্য প্রকাশ্যে সর্বত্র আল্লাহ হাব্বুল আলমিনের তাকু অবলম্বন করা তফিক দান করুন সম্মানিত উপস্থিতি মুসলিয়ারেখেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি ইমানদার আলজার বান্ধাদের হৃদয় স্পর্শকারী বিষয় স্পর্শকাতর বিষয় এ ধরনের একটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনায় কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে নবী সাল্লাহামলি ইসলাম ভালোবাসা এবং আমাদের সাথে নবী সাল্লাহামসলামের সম্পর্ক নবী সাল্লাহামলি ইসলামের ভালোবাসার বিষয়টি আমরা অনেকেই দাবি করে থাকি আমরা দেখি বাংলাদেশে আশেকের মহড়া হয় আশেকেরাসুল সম্মেলন হয় আশেখেরাসুল মিছিল হয় রবি মাস যখন আসে তখন দেখি যে আশেখরাসুলদের বড় বড় আয়োজন আমরা দেখতে পাই কিন্তু আসলে আসলেই রবীসুল্লাহ ভালোবাসা আমাদের অন্তরে কি আছে আমরা যারা আশেখেরাসুল দাবি করি আমরা কি সত্যিকার নবী সাল্লাহ আসলামের ভালোবাসা কি জিনিস সেটা বুঝি নবী সাল ভালোবাসা সাথে আমাদের কি সম্পর্ক রয়েছে এই বিষয়টি নিয়ে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে যে আমি আলোচনা করতে চাই সেটি হচ্ছে বন্ধুগণ নবী ভালোবাসা হচ্ছে মূলত কোন ব্যক্তি ইমানদার হতে পারবে না পর্যন্ত আমি তার কাছে তার সন্তান সন্ততি তার পিতা মাতা এবং সমস্ত মানুষের চেয়ে প্রিয় না হবো সমস্ত মানুষের চেয়ে তার কাছে আমি ভালোবাসার প্রার্থনা হব। ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না এই হাদিসের অপর একটি বর্ণনায় ইমামস্তিবাহিম আহতলা বর্ণনা করেন তিনি বলেন হাদ্দ হাবি যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পরিবার পরিজন তার সম্পদ এবং সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় না হব। সে ইমানদার হতে পারবে না ইমাম বুখারী রাহে করেছেন ইমান ভালোবাসা হচ্ছে ইমান এবং এই নামেই একটি পরিচ্ছেদ ইমাম বুখারি রহম্লা তালা সহি মধ্যে উল্লেখ করেছেন এবং এরপরেই ইমাম বুখারি রাহেম আউ্লাহ তালা এই হাদিসটি উল্লেখ করেছেন যে হাদিসটি মালিক রাজি আল্লাহিত ইতিমধ্যে আপনাদের সামনে পেশ করেছি ঠিক ইমাম নাসারি রাহেম আবুল্লাহ তার সুনানের মধ্যে করেন এই তিনি একটা পরিচ্ছেদ এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন তিনি উল্লেখ করেছেন বাবু আলিয়াম ইমান যে ইমানের যদি পরিচয় লাভ করতে চাও ইমানের যদি আলামত জানতে চাও তাহলে এই হাদিসটি জেনে নাও যে নবী সাল্লাহ আলিসমের ভালোবাসা হচ্ছে মূলত ইমানের আলামত কোন ব্যক্তির ইমান আছে কিরা সে মনে করছে আমি আমি ইমানদার তাহলে তার আলামত হচ্ছে আছে কিরা সেটি নিশ্চিত করতে হবে যদি নবী সাল্লা ইসলামের ভালোবাসা তার অন্তর মধ্যে না থাকে তাহলে বুঝতে হবে মূলত সে ব্যক্তি ইমানদার নয় এই জন্যই আমরা সাই আহম আল্লাহ তালা এইভাবে অধ্যায়ের পরিচ্ছেদের নাম করেছেন এইভাবে বাবু আলহানের আলামত হচ্ছে বলেন্লা ইসলামের প্রতি তার যে অগাধ ভালবাসা রয়েছে নবী সাল্লা প্রতি তার যে অন্তরের অনুরাগ রয়েছে সেই আবেগ আবেগ এবং অনুরাগকে প্রকাশ করার জন্য রবী সালের সামনে সবকিছুর আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় ইনসি শুধু আমার নিজের ছে মানে আমার নিজের ছে আর দুনিয়ার যত জিনিস আছে সবকিছু আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় শুধু আমার নিজের নয় কাছে বেশি নন আর সবকিছু থেকেই আমার সন্তান সন্ততি আমার স্ত্রী পরিবার পরিজন আমার আত্মীয় স্বজন আমার সম্পদ সবকিছুর ছে আল্লাহ রসুল সাল্লাহ আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় শুধুমাত্র নিজের চেয়ে বেশি নয় অমরুল খাতা আপনাদের আল্লিনসুল্লাহামের কাছে সেই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে সেই সত্তার কসম করে তোমাকে বলছি আনুব নিজেকে একটু রিভাইজ করলেন নিজেকে পর্যালোচনা করলেন নিজেকে সমালোচনা করলেন যে আজ যতক্ষণ পর্যন্ত আমি পরিবর্তন করতে হবে তখন আর যদি ইমানদার হতে হয় তাহলে নিজের ছে আল্লাহ রসুল্লাহ অনেক বেশি আমাকে ভালোবাসতে হবে অমরুল হতী আল্লাহন তখন নিজেকে রিভাইজ করে বললেন প্রতি যে দাবি রয়েছে সেই দাবিটুকু আমি এতক্ষণ পর্যন্ত যেভাবে উপলব্ধি করার কথা ছিল সেভাবে উপলব্ধি করতে পারিনি কিন্তু এখন আমি উপলব্ধি করতে পেরেছি যে আপনার প্রতি আপনি আমার কাছে আমার নিজের চেয়ে অনেক বেশি প্রিয়া রসুল্লাম বললেন তুমি সত্যিকার ইমানের গন্ডিতে আসতে পেরেছ বন্ধুগণ বুঝতে হবে যদি না আসতে পারে তাহলে সামাজিক এবং আনুষ্ঠানিকতায় রূপান্তরিত হয়ে যাবে এই ইমান আমাদেরকে আমাদের পরবর্তী যে কাজগুলো রয়েছে সে কাজগুলো পরবর্তী যে দাবিগুলো রয়েছে দাবিগুলো পূরণ করতে কোনোভাবেই আমাদেরকে সহযোগিতা করবে না দুই নম্বর বিষয় ভালোবাসা মূলত শুধুমাত্র হচ্ছে আল্লাহবুল আলমিনের ভালোবাসার তাহলে অবশ্যই আল্লাহ হাব্বুল আলমিনের ভালোবাসা তিনি অর্জন করতে পারবেন আল্লাহ কোরআন ইমরানের একত্রে মায়াতের মধ্যে সাত করেন ইনকুন্ত আল্লাহ হাবুল আলমিন বলেন তোমরা যদি আল্লাহ আব্বুর আলমিনের ভালোবাসার দাবি করে থাকো এটি হলো দলিল নবী সাল্লা ভালোবাসা হচ্ছে আল্লাহবুল আলমিনের ভালোবাসা দলিল ইউ হ্যাভ এল্লা সবানা তোমাদেরকে ভালোবাসবেন ফলে নবী ভালোবাসা যদি কারো অন্তরের মধ্যে থাকে সে অবশ্যই আল্লাহ হাবুল আলমিনকে ভালোবাসবে তারা সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ আবুল আলমিনকে নবী সাল্লাহ ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসা এটা একটা কম্বাইন্ড বিষয় এটাকে বিচ্ছিন্ন করার সুযোগ নেই আল্লাহ আব্দুল আলমিনের ভালোবাসার হচ্ছে। বন্ধুগণ নবী সাল্লামের ভালোবাসা উম্মতফ নবী সালের সর্বশ্রেষ্ঠ হক ইমানের ঘোষণা দেওয়ার পরে মোহাম্মদের সারতে তখন সাক্ষী দেবেন আপনি এই বক্তব্য দেবেন সামান্যতম মোহাম্মদ সাল্লাহ আপনার অনিহা সামান্যতম অনিচ্ছা সামান্যতম ঘৃণা সামান্যতমতম আপনার তার প্রতি যদি অবজ্ঞা আসে তাহলে বুঝতে হবে আপনি মূলত সত্যিকার অর্থে আপনি সত্যিকার পূরণ করতে পারেননি সুতরাং খেয়াল রাখতে হবে এটি মৌখিক বিষয় নয় শুধুমাত্র মুখেই বলে দিলাম আল্লাহ এবং তারা সুলের শাহাদ বিষয়টি অনেকে মনে করে থাকেন যে মুখে এর সাথে আপনার অন্তরী সম্পর্ক রয়েছে যতক্ষণ পর্যন্ত মূলত আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা আপনার অন্তরের মধ্যে স্থান না পাবে যতক্ষণ পর্যন্ত আপনি যদি দলিল বন্ধুগণ যিনি নবী সাল্লাহামকে ভালোবাসেন দাবি করেন তিনি নবী সালামের অবশ্যই অনুসরণ করবে তার আদর্শ অনুসরণ করবে। নবী সাল্লাহ অনুসরণ করবেন নবীর সাল্লাহ আসলামকে নিজের জন্য মডেল হিসেবে গ্রহণ করবেন নবী সাল্লাহ আল্লুসাল্লামের মডেল বাদ দিয়ে দুনিয়ার সব মডেলকেই আমরা গ্রহণ করতে পারি কিছুকে আমরা অনুসরণ করতে পারি সবকিছুকে আমরা মডেল হিসেবে গ্রহণ করতে পারি কিন্তু নবী আদর্শকে আমরা গ্রহণ করতে পারি না তাহলে বুঝতে হবে নবী সাল্লাহামের ভালোবাসার যে দাবি করতেছেন এই দাবি মূলত মৌখিক দাবি এটি মূলত আপনার অন্তরের মধ্যে এই দাবি নেই আপনার অন্তর স্থান নেই আপনার অন্তঃ থেকে মূলত আপনি নবী সাল্লা ভালোবাসার প্রমাণ দিতে পারেননি হাসানা আমার আল্লাহ সুবাহ কোরআন করিমেশ করেন গোটা উন্মুতের জন্য পর্যন্ত তাদের সামনে একটি মডেল একটি উদাহরণ রয়েছে একটি আদর্শ রয়েছে যেটাকে আদর্শ হিসেবে গ্রহণ করবে আর কোন আদর্শ উন্মুতের জন্য প্রয়োজন নেই সেটি হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের আদর্শ যেহেতু তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যেহেতু তিনি আল্লাহ পক্ষ থেকে যে বিধান নিয়ে এসেছেন সেই মূলত নিজের বিধান বাস্তবায়ন করেছেন এবং সেই বিধান বাস্তবায়ন করে মানুষদেরকে দেখিয়ে দিয়ে গেছেন একমাত্রই করতে হবে। একমাত্র সাল্লাহ আদর্শকে বাদ দিয়ে যদি রাসুল সাল্লামের ভালোবাসার কথাটি কল্পনা করা হয় এটি শুধুমাত্র কল্পনাটা আর কিছুই নয় আমরা অনেককে দেখি রবির সাল্লাহ সন্ন্যার কোনো অনুসরণ নেই নবী সাল্লামের হাদিসের কোন বক্তব্য নেই হাদিসের কথা যদি বলেন যে হাদিস রয়েছে তিনি সেটা মেনে নিতেও রাজি নন কিন্তু আশেখের এই কি আশেখেরেছুত আশেখেরেছ এই ধরনের অদ্ভুত আশেখেরাছুল হওয়ার বিধান ইস্তাবের মধ্যে নেই নবী সাল্লামের ভালোবাসা যদি আপনার অন্তরের মধ্যে থাকে অবশ্যই আপনি নবী সাল্লামের কথাকে সেভাবে গ্রহণ করে নেবেন পাঁচ নম্বর নবী সাল্লাহমের ভালোবাসা তার শূন্য প্রতিষ্ঠা বাস্তবায়নের পথ পথ ও মাধ্যম আপনি নবী সালের সূন্যাস যদি বাস্তবায়ন করতে চান তাহলে নবী সালসমের ভালোবাসার মাধ্যমেই বাস্তবায়ন করতে হবে ছয় নম্বর নবী সাল্লাহমের ভালোবাসা মুনাফিকি থেকে অবমুক্তি হওয়ার সর্বোৎকৃষ্ট দলিল বন্ধুগণ কেউ কথা দাবি করলে যথেষ্ট নয় যে আমি নবী ভালোবাসি তার অন্তর্বর্তী মুনাফিকি থেকে যাবে যদি নবী সাল্লাহ্লামের ভালোবাসার দাবি করে থাকে তাহলে অবশ্যই নবী সাল্লা ভালোবাসার দাবি হচ্ছে নবী সাল্লাহামের সূন্যায় অনুসরণ করা তাই যদি নবীলের সুন্না থেকে দূরে থাকেন নির্দেশনা থেকে দূরে থাকেন নবী সাল্লামের অনুসরণ থেকে দূরে থাকেন একথা স্পষ্ট বুঝতে হবে মূলত তার মধ্যে মুনাফিকি রয়ে গিয়েছি মুনাফিকি থেকে নিজেকে মুক্ত করতে পারেননি মুনাফিকে থেকে নিজেকে দূরে সোনাতে পারেননি আর বর্তমানে এই যুগে নবী সাল্লাহ সাল্লামের সন্ন্যার অনুসরণকে বাদ দিয়ে নবী সাল্লাহামের যারা ভালোবাসার দাবি করছেন এবং ভালোবাসার স্লোগান দিচ্ছেন তাদেরকে আমি স্পষ্ট করে বলে দিতে চাই সেটা হচ্ছে এই যে এটি মূলত নবী সাল্লাহসাল্লামের ভালোবাসার দলিল নয় বরং মুনাফিকের দলিল এটি মুনাফেকের দলিল আপনি হয়তো বাচ্চিকভাবে মনে করতেছেন যে আমি করছি না কিছু করতে পারেননি আপনার মুনাফে কিছু আমাদের আফিয়াতের নাজাতের উপায় বন্ধুক্ষণ আফিয়াতের নাজাত নবী সালামের ভালোবাসা বাদ দিয়ে নাজাত লাভ করার যারা চেষ্টা করবেন হয়তো মনে করবেন যে না আপনি নাজাদ পে যাবেন আখ রাতে না নাজাতের কোন পথ নেই এটাই একমাত্র পথ যে পথটি আপনি মূলত আপনার আখ রাতকে বন্ধিত করতে পারবেন আখ নাজাত লাভ করতে পারবেন আপনি জান্নাত লাভ করতে পারবেন যে পথ সেটা হচ্ছে নবী সাল্লা ভালোবাসার এই পথ আপনি জান্নাত লাভ করতে পারবেন আসুন এই জন্য মূলত আল্লাহাবুল আলমিন নবীর সাল্লাসলামের ভালোবাসার কথা ওর মধ্যে উল্লেখ করেছেন আবার নবী সাল্লাহ আলী ভালোবাসার বিষয়টি রসুল্লা সাল্লা বিষয়টিসালামের প্রতি ঘৃণা নবী সাল্লাহামের প্রতি কটাক্ষবিদ্র উপভাস নবী সাল্লাহ সাল্লামকে কথার মাধ্যমে কাজের মাধ্যমে আকার ইঙ্গিতে নবীল কষ্ট দেয়া এটি ভয়ঙ্কর একটি অপরাধ ইমানের পরিপন্থী কুকুরী কাজ এই কাজ যদি কোনো ব্যক্তি করে থাকেন তিনি ঘোষণা ছাড়াই ইসলাম থেকে বেরিয়ে যাবেন যেমনিভাবে তীর দরূপ থেকে যেমনিভাবে বেরিয়ে যায় ঠিক তেমনিভাবে তিনি কোনো ধরনের ঘোষণা ছাড়াই ইসলাম থেকে বেরিয়ে যাবেন সামান্যতম অংশ তার ইসলামের মধ্যে থাকবে না ইসলামের যতই সে দাবি করুক ন সে নিজেকে যতই মুসলিম হিসেবে আমি করুক না কেন শুধু মুসলিম নয় সে পাশ সলাহ আদায় করে থাকে সে সিয়াম পালন করে থাকে সে হজ করে থাকে ওমরা করে থাকে সদকা করে থাকে দেখা তদায় করে থাকে কিন্তু সামান্যতম যদি নবী সাল্লাহাম ইসলামের প্রতি তার ঘৃণা থাকে সামান্যতম যদি নবী সাল্লাহামের প্রতি উপহাস করার কোন অপকাশ থাকে তাহলে সে ব্যক্তি ইসলাম থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে যাবেন এমনিতেই এর জন্য আর ঘোষণার প্রয়োজন নেই এর জন্য আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই ইসলামের তার সামান্যতম কোন অংশ থাকবে না শুধু ইসলামের অংশ থাকবে না ব্যাপারটি এমন এই অপরাধটি কি সে বিষয় সম্পর্কে আমি বলবো এক্লাহ বলেন আর যারা আল্লাহ রসুল কষ্ট দেবে যারা সুলসাল আসলকে কষ্ট দেবে সে যত বড় ক্ষমতা দুর্ভোগটা কেন পৃথিবীর অবশ্যই অবশ্যই এই শাস্তি তাকে মুখোমুখি হতে হবে কোরআন দিয়েছে কোরআন এটাকে সাব্যস্ত করেছে এবং নবী সাল্লাবুস্লামের যুগে যারা নবী কষ্ট দিয়েছে তারা কেউ এই দুনিয়ার শাস্তি থেকে রেহাই পায়নি ইতিহাস থেকে একটি একটি প্রমাণ দেব যদি সময় থাকে ইনশাআল্লাহ করেছে অন্যায়ের সাথে জড়িত ছিল তার জন্য শাস্তি পেয়েছে লাঞ্ছিত হয়েছে পৃথিবীর ইতিহাসে দিকৃত গৃহীত হয়েছে এবং আফেতের শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে আফিয়াতের শাস্তির বিষয়ে আল্লাহুল আলমিন কোরআনী করিম সুরতুল্লাহ একসাথে উল্লেখ করা হয়েছে দুনিয়ার কোন মানুষ এই পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথ হয় আল্লাহ রবুল্লা আলমীকে কষ্ট দিতে পারবে কিনা কষ্ট দিয়ে আসলে সবাই আল্লাহ রবুল আলমী বিলেও কিছুই আসে দেয় না এই মাতের বক্তব্য দিচ্ছেন তাদের মানে এই বক্তব্য দেখলে আসল দেখলে আমাদের হাসি আসে এজন্য জন্য তোমরা নিজেদেরকে বুঝতে পারি তুমি যে কি এই বিশাল পৃথিবীর মধ্যে তোমার মতো একটি মানুষ কিছুই না লাফালাফি করছো বাড়াবাড়ি করছো সীমা লঙ্ঘন করছো এগুলো কিছুই আসতে এমন মানুষ আল্লাহ রব আলমিন বলে দিচ্ছেন এই সুলা যারা আল্লাহ এবং তার্রা সুরকে কষ্ট দেবে الله في الدنيا এবং আহম আদা এবং তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত লাঞ্ছনাদক শাস্তি তাদের জন্য আল্লাহ আলমিন কোথাও আজাব বলেছেন কোথাও আজাব বলেছেন সবচেয়েতম যে শাস্তি আল্লাহর আলমিন লাঞ্ছনা জনক শাস্তি সেটাকে আল্লাহবুল আলমিন আখ্যায়িত করেছেন আপনাকে একজন ব্যক্তি ঘরের মধ্যে ডেকে নিয়ে যদি মানে দশ বারোটা ব্যথ দিয়ে একটা শাস্তি দিল আর একজন ব্যক্তি আপনাকে দশজন লোকের সামনে সমাজের সমস্ত লোকের সামনে পুরা এলাকার মানুষের সামনে একত্রিত করেছি তাদের জন্য আল্লাহ হব আলম লাঞ্ছনাজনক লাঞ্ছনাজনক শাস্তি রেখেছেন এই যে শাস্তির মাধ্যমে তারা লাঞ্ছিত সেটা পৃথিবীতেও হতে পারে আবার তাদের জন্য আফেয়াত এই জন্য পৃথিবীর বিষয়টি ছোট্টনা দেওয়ার জন্য শারীরিকভাবে কষ্ট দেওয়া হয়েছে ষড়যন্ত্র করে কষ্ট দেওয়া হয়েছে তারপরে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে কষ্ট দেওয়া হয়েছে এমন কোনো কষ্ট নেই যেভাবে রসুলা মনে করেছে জীবন আদর্শকে তাদের এই ফুৎকারের মাধ্যমে তারা নিভিয়ে ফেলবে শেষ করে দেবে একেবারে দূরসাৎ করে দেবে কিন্তু না আল্লাহ রবুল আলমিন রসুল দিয়ে বলে দিলেন নিশ্চিন্ন হয়ে যায় নিশ্চিন্ন হয়ে যান আর পৃথিবীর ইতিহাস থেকে একটি একটি করে আমরা ঘটনাগুলো হয়তো কয়েকটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করবো একেবারে নিশ্চিহ্ন হয়ে এটি প্রকাশ্য কুপুরি আল্লাহ রাতের মধ্যে বলেছেন কথা আপনি বলুন তাদেরকে তোমরা কি আল্লাহর আয়াত নিয়ে আল্লা রাত নিয়ে আল্লাহ তোমরা তোমাদের ইমান আনার পরে তোমরা মূলত লিপ্ত হয়েছ তোমরা কাফির হয়ে গিয়েছ তোমাদের ইমানের কোন ভেল ইমানের এই দাবি তোমাদের শুধুমাত্র অন্তসার। শূন্য একটি দাবি তো করে ধরুন এর মধ্যে কিছুই নেই এই মানের কোনো ভেলু নেই কোন মূল্য নেই কাজটি কেমন এ কাজটি অত্যন্ত ভয়াবহ বিষয় বন্ধুগণ শেখুল ইসলাম এ বিষয়টি কিতাব রচনা করেছে অনেক দীর্ঘ কিতাব রচনা করেছে আস রসুল আলিয়া ইমিন রসুল্লাহ সাল্লাসালামের রসুল সাল্লাহ গালি গালাজা করেছে রসুলের প্রতি যারা কঠাক্ষ বিদ্রুপ করেছে তাদের বিপক্ষে ইসলামের যে দৃষ্টিভঙ্গি রয়েছে দৃষ্টিভঙ্গিকে তুলে ধরেছেন এই কিতাবের মধ্যে সমস্ত ওরামাইকে আমার রক্ষমতে এই বিষয়টি সাব্যস্ত হয়েছে শেখ ইসলাম রহমতুল্লাহ বলেন এটি জঘন্যতম অপরাধ এর মাধ্যমে আল্লাহর বান্দা ইসলাম থেকে বেরিয়ে যাবে ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার অর্থ হচ্ছে কোনো হয়ে যাবে মোরতাদ হয়ে গেলে কোনো ব্যক্তি যদি কুহুরি করে মোরতাদ হয় তাহলে ইসলামের বিধান কি ইসলামের বিধান হচ্ছে এই কাহেরকে বলা হবে যে আস তুমি তবা করো তবা করলে তহবার মাধ্যমে তাকে ক্ষমা করে দেওয়া তার শাস্তি গ্রহিত হয়ে যাবে মানে যে কুহুরি করেছে কুহুরি করার কারণে বিধার হচ্ছে তাকে তবা করার পর তার শাস্তি গ্রহিত হয়ে যাবে উঠে তখন সে মাপ যাবে কিন্তু এই অপরাধ সম্পর্কে ইসলাম নদী রহমতুল্লাহ বলেন যে যদি কেউ রসুল্লাহ গালি দেয় সে কুফুরি করলো তার এই এমন যে তওবা করার পরেও তার শাস্তি হচ্ছে তাকে হত্যা করা হবে এ সাথে জড়িত বিষয় সুতরাং তাকে হত্যা করা হবে ছেড়ে দেওয়া হবে না কারণ ইসলামের বিধান হচ্ছে কি ইসলামের বিধানসভা এটি জঘন্যতম অপরাধ এই অপরাধকে কোনোভাবেই ইসলাম সামান্যতম অপরাধের জন্য ইসলাম এটাকে সহনশীল হয়নি সহনশীল হওয়ার সুযোগ নেই তার থেকে শরদে বর্ণনা করেছেন তিনি বলেন একটি দাসী ছিল এবং এই দাসী দাসীর থেকে তার দুটি সন্তান ছিল দুটি মেয়ে ছিল তার সাথে খুব ভালো আচরণ করত তার সর্বাবস্থায় তার সাথী সঙ্গিনী হিসেবে জীবন সঙ্গিনী হিসেবে তার সাথে জীবনযাপন করতো কিন্তু দাসীর একটি চরম অবস্থা ছিল এই দাসী কোথায় কোথায় আল্লাহ নবী সাল্লা ইসলামের গালিগালাজ করতে নবী সাল্লাহামের প্রতি বিদ্রোপ করত নবী সাল্লাহকে কটাক্ষ করতে নবী সাল্লাহকে গালিগালাজ নবী গালিগালাজ পর দাসীকে দাসী তুমি নবী সাল্লাহকে গালিগারাজ করতে পারবে না তোমাকে নিষেধ করে দিচ্ছি খাবারদার নবী করতে পারবে না তুমি দাসী নবী সাল্লাহ ইসলাম গালিগা কখনো না একদিন রাতিবেলায় দাসী যখন নবী সাল্লা গালিগালাজ করতেছিল এমন সময় ওই অন্ধব্যক্তি দেখল যে নবী সাল্লা ইসলামকে গালিগালাজ করছে নিষেধ করার পরেও নবী সাল্লাহ ইসলাম এর ইজ্জত নষ্ট করছে তখন ব্যক্তি বলল যে আমি আমার ঘরের মধ্যে একটা শাউল ছিল এটা দিয়ে কোনো কিছু কাটা হতো এটা আমি হাতে নিলাম হাতে নিয়ে এটা রেখে ওই দাসীকে ছিল তার উপর তাকে ফেলে দিলাম সেখানেই দাসী মারা গেল তারপরে আসলো যে একটা দাসীকে হত্যা করা হয়েছে রবীল্লাহ ইসলাম বললেন ঘোষণা দিয়ে দিলেন যে দাসীকে যে হত্যা করেছে তার হকটুকু আদায় করার জন্য দাসির হক আদায় করার জন্য আমাকে সুযোগ করে দাও তোমাদের মধ্যে কে এই দাসীকে হত্যা করেছে তোমরা ঘোষণা করো অন্যথায় আমি বের করবো কি এই দাসীকে হত্যা করেছে অন্ধ ব্যক্তি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গেলে দ্বারা সুলসাল্লা কাছে আসলেন কাছে বললেন এই দাসী আমার দুটি সন্তান রয়েছে আমার এই দাসির কাছ থেকে এই দাসীকে আমি হত্যা করেছি কারণ সে আপনাকে গালিগালাজ করতো আমি বারবার তাকে নিষেধ করার পরেও সে আপনার গালিগালাস থেকে সে বিরত হয়নি আমার নির্দেশ লঙ্ঘন করেছে আমি সহ্য করতে পারিনি তাকে আমি হত্যা করে দিয়েছি আমি হত্যা করে ফেলেছি আল্লাহ রসুল সাল্লা বলেন আরে আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলে দিচ্ছি তার রক্তকে আমি এভাবে মুক্ত ঘোষণা করে দিলাম তার রক্ত মূল্যহীন করে দিলাম যেহেতু আমাকে ব্যাপারও ইসলাম কিন্তু একটা দাসীর জীবনের ব্যাপারও ইসলাম কিন্তু কনসার্ন ইসলামের বিধান রয়েছে এতচ্ছুদ্ধুল্লাহাম যখন জানতে পারলেন যে মোহাম্মদুল্লাহামকে কটাক্ষ করার করছে মোহাম্মদুল্লাহকে বিদ্রোপ করছে তখন তিনি বললেন যে তার রক্ত আমার কাছে এই জীবনের প্রমুল লোক আল্লাহ সাল্লাহ আর বিচারের কোন বিধান দিলেন না পরবর্তী হাজিসটি আজি আমি তো আলিবাদ তিনি বলেন মধ্যে এসেছে একজন ইহুদি মহিলা আল্লাহ নবী সাল্লামু সাল্লামকে গালি করতেন সবসময় আল্লাহ রসুল সাল্লা কালীগারাজ করতেন রসুল্লাহ বিরূপ মন্তব্য করতেন এক ব্যক্তি ইহুদি মহিলার এই বক্তব্য যখন শুনতে পেল তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কালীগারাজের কথা শুনে সেই ব্যক্তি গিয়ে ইহুদি মহিলাকে গলা টিপে দিলা খানা কাহা এমন এমনভাবে তাকে গলা টিপে তুলল যে তার মৃত্যু হয়ে নবী সাল্লা কাছে এসে বসলেন আমি বাতিল করে দিলেন বললেন যে তার রক্ত প্রবাহিত করা এটি আমার হকের জন্য জায়েজ সুতরাং তোমাকে আর শাস্তির মুখোমুখি হতে হবে না নবী সাল্লাহাম তার রক্তকে জায়েজ করে দিলেন বাতিল করে দিলেন বিধানকে বলে যে এর জন্য কোনো শাস্তি দিলেন না এর পরবর্তী তালা হাদিস থেকে সহি তিনি বলেন একজন মহিলা নবী সাল্লাহ্লামকে গালিগালাজ করলেন নবী সাল্লাহাম সঙ্গে জানান যে জনকা মহিলা আপনাকে গালি করে তখন নবীলাম বললেনা খালিদুল্লাহ খালিদুল্লাহ দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে ওই মহিলার কাছে গেলেন মহিলার কাছে গিয়ে মহিলাকে হত্যা করে খালিদুল্লাহ চলে আসলেন রসরুল্লাহ সাল্লাহ তার রক্ত বৈধ করে দিলেন তার শাস্তিকে তিনি একজন ছিলেন আব্দুলি তিনি বলেন যুদ্ধে আমি যখন সারিবদ্ধ হয়ে যুদ্ধের জন্য আমরা একসাথ হচ্ছিলাম বাম দিকে তাকালাম আমি দেখতে পেলাম যে আমি আনসারদের দুই যুবকের দুই তরুণ একেবারে কিশোর দুই কিশোরের বাসখানে আমি আব্দুর রহমানো আমি ধারণা করতেছিলাম আমি কামনা করতেছিলাম একেবারে তরুণ কিশোর আরেক পাশে দেখলাম যে আরেকজন তরুণ কিশোর এই দুজনকে দেখতে পেলাম তারপরে আব্দুর রহমানি আহাদুঘমা এই তরুণদের মধ্যে একজন আমাকে ইঙ্গিত দিয়ে বলল। আমি খবর পেয়েছি আমাকে বলা হয়েছে গালি দেয় সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি যদি আবু জাহালকে আমি দেখতে পাই আবু জাহাল থেকে বিচ্ছিন্ন করবো না আবু জাহালের কাছ থেকে আমি নিজেকে সরাবো না ওটা পার্শ্বের ব্যক্তি পাশ্বের তরুণদের সে আমাকে কথা বললো দীর্ঘ হাদিসের মধ্যে শেষে আব্দুর রহমান বলেন ফলে এরপরে দেখলাম যে তারা দুইজন বলল বললো আবুল আবু দিকে আবু জাহালকে হত্যা করলো আল্লাহ রাসুল সাল্লাহাম দেখ আবু জাহালকে কারা হত্যা করেছে এই সম্পর্কে জানতে চাইলেন তখন তারা এসে রসুল সাল্লাহ ইসলাম কাছে তারা দুইজনেই রসুল সাল্লাহম বললো আমি হত্যা করেছি আমি হত্যা করেছি তখন রসুল ইসলাম বললেন তোমাদের মধ্যে দুইজনেই তাকে হত্যা করেছো রসুল্লা ইসলাম এই কথা ঘোষণা করে দিলেন বন্ধুগণ আল্লাহ নবুল্লাহামকে গালি গালাজ করবে তাদের বেঁচে থাকার অধিকার ইসলামের মধ্যে নেই অনেক দীর্ঘ আলোচ্য বিষয় আমি আর এই বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই না এতটুকু বলতে চাই নবীর সাল্লাহসাল্লামের মূলত সামান্যতম নবীর সোল্লাসাল্লামের প্রতি তিরস্কার করা উপহাস করা বিদ্রোপ করা কটাক্ষ করা এটা ইমানদার ব্যক্তিদেরকে ইমানদার ব্যক্তিদের অন্তরের মধ্যে বড় ধরনের আঘাত দেওয়া ছাড়া আর কিছুই নয় ইমানদার মুসলিমদের অনুভূতির উপর আক্রমণ করা আছে কিছুই নয় সুতরাং এ বিষয়ে আমাদেরকে অবশ্যই সোচ্ছার হতে হবে এবং আমাদেরকে যারা এই ধরনের কাজে লিপ্ত রয়েছেন তাদের জন্য আমরা সরকার এবং প্রশাসনের কাছে দাবি করতে চাই যে এদের সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন নবী সাল্লাহাম সাল্লামকে নিয়ে আমাদের এই দেশে নব্বই ভাগ মুসলিমের এই দেশে বারবার এই ধরনের একটা তামাশা তৈরি করা হচ্ছে এই ধরনের একটা খেলা তৈরি করা হচ্ছে যে মুসলমানদেরকে কিভাবে না মুখোমুখি করুন বিচারের মুখোমুখি করুন তাহলে মুসলমানদের মধ্যে উত্তেজনা তৈরি হবে না এরপর আমি একটি বিষয় আপনাদের কঠিন ভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে এই আমার বন্ধুগণ এই বিষয়কে সামনে রেখে এটি অত্যন্ত সেন্সিটিভ বিষয় অত্যন্ত স্পর্শকাতর বিষয় এই বিষয়কে সামনে রেখে আমরা লক্ষ্য করে আসছি অনেকেই অনেক উত্তেজনা বক্তব্য অনেক উস্কানিমূলক বক্তব্য কি কোথাও কোথাও সাম্প্রদায়িক বক্তব্য পর্যন্ত দেয়া শুরু করে দিয়েছেন এটা কিন্তু আরেকটা ভুল কাজ যেহেতু এখানে মুসলিম ছাড়াও মুসলিমদের বসবাস রয়েছে বিভিন্ন ধর্মের বসবাস রয়েছে সেক্ষেত্রে আমাদেরকে সকল দিক থেকে সহনশীল হতে হবে সকল দিক থেকে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে আমাদের খেয়াল রাখতে হবে অনিয়া করলাম একটা হাঙ্গামা তৈরি করলাম একটা জঙ্গি পরিবেশ তৈরি করলাম এর মাধ্যমে মূলত ইসলামের কি ফায়দা অর্জিত হবে আমি মনে করি কোনো ফায়দা অর্জিত হবে না এখানে সীমা করা যাবে না এখানে বৈধ পদ্ধতিতে বৈধ ভাবে আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে সঙ্গত নিয়মে প্রতিবাদ জানাতে হবে কিন্তু সীমালঙ্ঘনের কোনো সুযোগ নেই তোমরা সীমালঙ্ঘন করো না আল্লাহুল আলমী সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না অনেকেই দেখা যাচ্ছে সীমালঙ্ঘন করে যাচ্ছেন সীমালঙ্ঘন হচ্ছেই যে আপনার যে শব্দ নেই যে বিষয়ে আপনি কিছুই করতে পারবেন না সে বিষয়ে আপনি যদি লোকদেরকে উস্কানি দেন উত্তেজনা তৈরি করেন এর মাধ্যমে মূলত একটা এমন পরিবেশ গুলাটে হবে যে উস্কানি দিয়ে মানুষদেরকে বের করা হয়েছে অবরোধ করা হয়েছে লং মার্চ করা হয়েছে এই করা হয়েছে সেই করা হয়েছে কিন্তু পরবর্তী সময় ওই সমস্ত লম্বা লম্বা বক্তব্য দানকারী ব্যক্তিগণ আমরা দেখেছি তারা সবাই নিজেরাই পালিয়ে গিয়েছে আমরা দেখেছি তখন আপনাদের এই মুনাফিকের মুখোশ উন্মোচিত হয়ে গিয়েছে এই জন্য বুঝতে পারে তারা সুন্নার অনুসারী হতে পারে সেই বিষয় আমাদেরকে জ্ঞান দিতে হবে কিন্তু এইভাবে উস্কানি দিয়ে উত্তেজনা তৈরি করে লোকদের মধ্যে এমন একটা ভাব তৈরি করলেন শেষ পর্যন্ত দেখা গেল যে কোনো কন্ট্রোল করতে পারলেন না সেখানে অনিয়ন্ত্রিত একটা পরিবেশ হলো মানুষ হতাহত হবে মানুষ নিহত হবে ক্ষতিগ্রস্ত হবে অনেকগুলো ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হবে এ দায় বহন করবে সামর্থ্য রয়েছে সব দিক বিবেচনা করে মূলত ইসলামের বক্তব্য দিতে হবে ইসলামের বক্তব্যের জন্য আমার বক্তব্যের জন্য আমার যে পরিধি রয়েছে আমার যে সীমা রয়েছে এই সীমার বাইরে আমি যেতে পারব প্রত্যেকের তার পরিধি অনুযায়ী তার বক্তব্য দিতে হবে তার সীমা অনুযায়ী বক্তব্য দিতে হবে সীমালের মধ্যে তখন মোহাম্মদুল্লাহ সালাম সাল্লাম কিন্তু তার ক্ষমতা ছিল তিনি বিধান কার্যকর করেছেন কিন্তু আপনি দেখেন মোহাম্মদুল্লাহ ইসলাম কিন্তু তিনি যখন তাই ফেরিয়েছেন আপনারা জানেন তাকে কিভাবে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে তাই দেওয়ার পরে নবী সাল্লাহম কিভাবে নবী সাল্লাহম কিছু বলতে পারেননি কারণ সেই নবী সাল্লা তখন সেই সামর্থ্য ছিল না রবীল্লা ইসলাম অপেক্ষা করতেছিলেন সামর্থ্যের জন্য রবী সাল্লাহ ইসলাম কিন্তু রবী সাল যখন সামর্থ্য রবী সাল্লা যখন শক্তি রবী সাল্লাহাম যখন সেই ক্ষমতা লাভ করতে পেরেছেন বিদায় হয় যে যখন রবী সাল্লাহ আমার বন্ধুগণ বিদায় হয় প্রবেশ যখন তখন মক্কাবাসী মক্কার গিকরা মনে করলো যে আজকে হয়তো ক্ষমা করা হবে না একজন একজন করে সবাইকে আজকে প্রচু করে দেবেন মহাম্মদ কারণ অল্প কয়েকদিন আগে মহাম্মদ সাল্লা এখান থেকে পরিপূর্ণরূপে বের করে দেওয়া হয়েছিল কিন্তু নবী সাল্লাহাম তখন সহজ ভাষায় তাদেরকে বলে দিলেন আজকের এই দিনে তোমাদের প্রতি আমার কোন আক্রোশ নেই ছেড়ে দিলে এরপর বললেন যে ব্যক্তি আল্লাহর ঘরে প্রবেশ করবে সে নিরাপদ যে নিজের ঘরে করে থাকবে সে নিরাপদ যে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ এভাবে নবী সাল্লা ইসলাম তার ঘোষণা করে দিলেন এমন সময় এক ব্যক্তি এসে বললেন সব সময় নবী সালকে ব্যঙ্গ করে কবিতা রচনা করত এবং তার দুই দাসী ছিল ওই দাসীদেরকে দিয়ে কবিতা আবৃত্তি টাকা দিয়ে লোকদের মাঝে যে এম্নু খাতাল হে আলাদার সুলসালাম আপনি তো ঘোষণা করেছেন যে ঘরে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে আল্লাহ আল্লাহ গিলাপ আছে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আপনাকে ব্যঙ্গ করেছে আপনার ব্যাপারে উৎসাহ করেছে এবং দাসীদেরকে দিয়ে আপনার ব্যাপারে গান করেছে তখন আল্লাহ ইসলাম বললেন দেখতে পেরেছেন মাহমুদুল্লাহ ব্যঙ্গ করে কেউ রেয় পাবে কেউ রেয় পাবে তার জন্য খুব আমরা ইমান তারা হয়ে যে গিয়েছি আমাদের বারবার ইমানে পরীক্ষা দিতে হচ্ছে আমরা মজবুত ও শক্তিশালী হতে পারি আল্লাহুল আলমী সেই তৌফিক দান করেন সীমাল নয় বন্ধুগণ সীমার মধ্যে আল্লাহ রসুল সাল্লামী ইজ্জতকে যাতে হেফাজত করা যায় সেই দায়িত্ব মূলত প্রত্যেকটি ব্যক্তির উপর অপরিহার্য সেটা আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ বলে আমি আমাদের সবাই তফিক দান করুন আপনি